আনাসাল হতে বর্ণিত তিনি বলেন একই রাতে নাবিসাল্লু আলাইসাল্লাম তার সকল স্ত্রী নিকট যেতেন আর তার ছিল নজন স্ত্রী অন্ন সানদে এর জায়গায় খলিফা এর নাম আছে